ওয়ালাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াজুল সালহীন থেকে নিয়মিতভাবে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হল দুনিয়ার জীবনে কষ্ট করার ফজিলত এবং দুনিয়াকে যত স্বল্প পরিমাণ অর্জন করে জীবনযাপন করা যায় এ বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা সম্পর্কে আমরা ইতিমধ্যেই বেশ কিছু আলোচনা শুনে আসছি আজকে যেই হাদিস থেকে আলোচনা শুরু হবে সেটি হলেই ওয়ান মোহাম্মদ আনহু হুকাল محمد بن سيرين رضي الله تعالى عنه, عنه تناد تكي ابو تني أبو قال تني بولن لقد رأيتوني ابو هرى رضي الله تعالى عنه تني بولن لقد رأيتوني لا إني لأخر فيما بين منبرا رسول الله صلى الله عليه وسلم إلى حجرة عائشة رضي الله عنها مغشيا علي أبو هرى رضي الله تعالى عنه تني بولن جي قخنو قخنو عمي আল্লা রসুলের মেম্বারের মাঝে এবং আয়সার হুজরা ওনার ঘরের মাঝে আমি বেহুশ অবস্থায় পরে থাকতাম মেম্বার এবং আয়সার রাজা আল্লাহ ঘরের মাঝের জায়গায় আমি কখনো ক্ষুধার তার বেহুশ হয়ে পড়ে থাকতাম কোনো আগমনকারী ব্যক্তি আসতো রিজলাহু আলা ওনকি এবং সে আমার এই গরদানের উপর সে তা পা রাখত ওয়ার আন্নি এবং তারা মনে করতো যে আমি একজন পাগল হয়েছি আমাকে পাগল মনি করত ও মা বি মিন জুন আর আসলে আমি তো কোনো পাগল ছিলাম না মা বিজ আমি যে বেহোশ হয়ে পড়ে থাকতাম তার মূল কারণ ছিল যে ক্ষুধার আমি বেহোশ হয়ে এভাবে পাগলের মতো পড়ে থাকতাম রওয়া হল বোখারি বোখারি রয়েত সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী রসুল্লা সালাম এবং কত কষ্টের জীবন যাপন করেছেন কত কষ্ট ওনারা সহ্য করেছেন সে বিষয়ে কিছু নমুনা আমরা এই অধ্যায় থেকে জানতে পারছি তিনি বলেন রস উল্লা শাসাং যখন এন্তেকাল করানো হয়েছে ও দীর্ঘহু মারহু আর ওনার যে বর্মটি ছিল ঢাল যেটা ছিল সেটা বন্দুক অবস্থায় রাখা ছিল ইহুদিদের নিকট কিসের পরিমাণে ফি ৩০ সা পরিমাণ সিনা সাহিন এই ঢালটি সাহুদির কাছে বন্দক হিসাবে ছিল আল্লাহ আকবর বোখারি মুসলিম হাদিস وان انس رضي الله عنه قال راهنا النبي صلى الله عليه وسلم درعه بالشعير انس رضي الله تعالى عنه تিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বর্মটি এবং উনার এই ঢালটি বন্ধক হিসাবে রেখেছিলেন بالشعير جو اعطار বিনিময় وما شايت الى النبي صلى الله عليه وسلم بخبز الشعير انس বলেন আমি বা কিছু ঘি বাসি ঘি আর রুটি আমি ওনার কাছে কখন কখন আসতাম আর আমি একথা বলতে শুনেছি মা আসবাহ বলছেন মোহাম্মদ সাসনের পরিবার কোন সকাল এবং সন্ধ্যা ওনারা এক সাপ পরিমাণ জয়ের আটার উপর তারা সকাল সন্ধ্যা করেন নাই ওয়াই আর তারা ছিল নয়টি ঘরে ছিল নয় ছিল না আমরা আগেও শুনেছি শুধু তরজমা করে দিই আবু হরাজি আল্লাহ তিনি বলেন যে সত্তর জন আহলে সুফার লোক রসুল্লা সালামী করেছিলেন যাদের কোনো পরিধানের চাদর ছিল না ইম্মা ইজারুন ও ইম্মা কিসাউন হা তাদের চাদর ছিল না কিন্তু ছিল একটা লুঙ্গি আর একটা ছোট্ট কাপড় সেই কাপড়টি তারা গলায় বেঁধে রাখত এবং গোসার অর্ধেক পর্যন্ত সেটা নেমে ঝুলিয়ে পড়তো আর কেউ কেউ এটাকে হাঁটু পর্যন্ত ঝুলিয়ে পড়তো এবং সেটাকে হাত দিয়ে জোরে রাখত যেন লজ্জাস্থান প্রকাশ না হয়ে যায় মানুষের সামনে তিনি বলেন যে বিছানাটি ছিল সেটি হলো চামড়ার বিছানা আর সেই বিছানার ভিতরে ছিল খেজুর গাছের ছাল যে বিছানায় ছুতেন বিছানাটি উপরে চামড়া ছিল আর ভিতরে খেজুর গাছের ছাল দিয়ে বানানো এই বিছানার উপর উনি শুয়ে থাকতেন قال কুননা جلুসান মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদ জাআ রজুলুম মিনাল আনসার ফসাল্লাম আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে কোন এক সময় বসেছিলাম ইদ জাআ রজুলুম মিনাল আনসার তো দেখলাম যে আনসারীর কোনো একজন এরপরে আনসারি পিছনে আবার চলে গেলাম আল্লাহ বললেন সাহাবি তার সম্পর্কে জিজ্ঞাসা করেছে সে কেমন আছে ফকল সে বলল সাল এখন সে ভালোই আছে ফকাল আর রসুলাম আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্য থেকে কে যাবে তাকে দেখার জন্য তিনি দাঁড়ালেন অকুম না আসার আর আমরা ছিলাম দশের অধিক লোক আমরা ছিলাম দশের অধিক লোক মা আলাই না আমাদের কোনো স্যান্ডেল ছিল না ওয়ালা খিফা ফোন ওলা কলা কোনো টুপিও ছিল না ওলা কুমস এবং পরিধানের জামাও ছিল না বলছেন সেই পাথর বিশিষ্ট স্থানে আমরা হেঁটে গেলাম হাত্তা খালি পায়ে হেঁটে ওই পাথরালী জায়গায় আমরা হেঁটে গেলাম তার কাছে গেলাম হাউলিহি মানুষেরা তার আশপাশ থেকে হেঁটে গেল হাত্তা দানা রসুরুল্লাহ আসহাবুল্লি মাহু এমনকি রসুরুল্লাহ এবং ওনার সাহাবিগুন তিনি বলেন রসুলাম বলেছেন খাই जर आलोचना सुनि जे सहबा इकराम कारो परिधान कपड़ नहीं बाड़ी खबर नहीं खे बेवसल सहब इकराम समर्क रसिदायरुम करके सब चे उतम जुग हलोम सब चे उत्तम जुग हमार्ला दिन एल उनहम एर पर युगे उत्तम सोमालीन एल उनहम एर पर जुगता है तरह उत्तम قال عمران فما ادري قال النبي مرتين او ثلاثا الله نبي দুইবার বলছেন যে এর পরেরটা উত্তম এর পরেরটা উত্তম নাকি একবার বলছেন এটা ثم يكون بعدهم قومون يشهدون বলছেন এর পরে কিছু লোক এমন হবে তারা সাক্ষী দিবে ولا يستشهدون কিন্তু তাদের কাছ থেকে সাক্ষী চাওয়া হবে না সাক্ষী দিবে সাক্ষী চাওয়া হবে না ويخونون ولا يؤتمنون তারা খেয়ানত করবে তাদের কাছে আমানত রাখাও হবে না তাদেরকে আমিন বলে আখ্যায়িত করা হবে না তারা খেয়ানত করবে ওয়ান দিরুন ওয়ালা ইউফুন তারা মান্ন করবে কিন্তু মান্নকে পুরো করবে না ওয়াজ হারুফি হিম সেমান এবং তাদের মাঝে যেটা বেশি হবে সেটা হলো স্থূলতা মোটা পানা স্বাস্থ্য শরীর বেশি হওয়া এটা এদের মাঝে বেশি হয়ে যাবে বখারে মুসলমান হাদিস তোমার যে অবশিষ্ট মাল আছে এটা যদি তুমি আল্লাহর রাস্তায় দান খয়াত করো তাহলে এটা তোমার জন্য বেশি কল্যাণকর তোমরা যদি তোমাদের অতিরিক্ত কোনো জিনিস দান ক্ষয় রাত করো তাহলে এটা তোমাদের জন্য হবে অত্যন্ত মঙ্গলজনক কাজ ও আন্তমসিকুহু সারুন্লাখ আর তোমরা যেটা আটকিয়ে রাখবে ধরে রাখবে যেটা খরচ করবে না তোমাদের জন্য জমা করে রাখবে এটা হোর সারোন্লাখ এটা তোমাদের জন্য অমঙ্গল হবে ওলা তুলা মু আলা কাফাফিন তবে প্রয়োজন অনুমতে যদি তোমরা নিজের কাছে কিছু সম্পদ রেখে দাও তাহলে এতে কোনো দোষ নেই ওলা তুলামু আলা কাফাফিন যতটুকু প্রয়োজন এতটুকু সম্পদ যদি তোমরা রেখে দাও তাহলে কোনো সমস্যা নেই অব দিমান তাউল আর যে তোমার নিকটতম আত্মীয় ওর কাছ থেকে তুমি তোমার দান খারাত শুরু করে দাও সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহর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 আলহামদুলিল্লাহ ওসলা সমিত শ্রোতা তাকে মনে করতে হবে যে তাকে দুনিয়ার অনেক বেশি সম্পদ তাকে দেওয়া হয়ে গেছে তিনি বলেন বলেছেন যে ব্যক্তি ইসলাম নিয়ে এসছে সে ব্যক্তি সফল হয়ে গেছে जे व्यक्ति मुसलमान होसलम ग्रहण करक्ति सफल वकान रिजकुहू काफा फान तर रिजिक जतटूक छो जतट प्रयोजन यतटुक रिजिक देमा आता आल्ला जतटुकु रिजिक दिए ऊपर से सन्तुष्टिल अर्थात सफल व्यक्ति ओ व्यक्ति के बला हम যে ব্যক্তি মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করেছে এবং তার কাছে এতটুকু সম্পদ আছে যতটুকু তার দরকার দরকারের বেশি নেই এবং এর উপর সে সন্তুষ্ট আল্লাহ তাকে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেছে এই তিনটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে কাদ আফলাহা তাহলে অবশ্যই ওই ব্যক্তি সফল হয়ে গেল ওয়ান আবিহাম্মদাহু সামিউ রসুল আল্লাহ মকুল طوبى لمن هدي الى الاسلام وكان عايشه كفافا وقنع رواه الترمذي ابو محمد فزار ابن عبيد الانصار يد الله تعالى তিনি বলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন তিনি বলেন طوبى لمن هدي الى الاسلام সুসংবাদ হোক ওই ব্যক্তির জন্য যাকে ইসলামের হেদায়েত দেওয়া হয়েছে যে ব্যক্তিকে ইসলামের হেদায়েত দেওয়া হয়েছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ ওই ব্যক্তিকে বলা হয়েছে তো বা সুসংবাদ হবে ওই ব্যক্তির জন্য ওয়ানিবী আব্বাস وَأَهْلُهُ لَا يَجِدُونَ عَشَاءًا ابن عباس رضي الله تعالى عنه تيني بولن رسول الله صلى الله عليه وسلم واني لاغتار قوية رات پور جنتو خالي پیت شوی تکتن لاغتار قوية رات خالي پیت شوی تکتن وَأَهْلُهُ لَا يَجِدُونَ عَشَاءًا يبون تار پوری برر وستو چلو تاراو رات تریکن اكثر خبزهم خبز الشعير আর তারা যে রুটি ব্যবহার করত খাওয়ার জন্য সেটি ছিল অধিকাংশ আটার রুটি তারা ব্যবহার করত রু তিজি ইমাম করেছেন ফুজালা বিন আব রাজি আল্লাহু তালাম তিনি বলেন যখন মানুষের সালাতের ইমামতি করতেন আল্লাহ রসুলাম তো সেখানে এমন হতো ইখিরু রিজালুম মিন কামাতিহিম ফিস সালাতি মিন আল খাসামা কুদার তারনি দুর্বল হয়ে বহু মানুষ সালাত রত অবস্থায় তারা পড়ে যেত কুদার জালায় يعلمون كي بدوين مانوش جارت ترى بولتو هؤلاء اي مجانين ايرا مجنون ايرا باقول فإذا صلى رسول الله صلى الله عليه وسلم اللہ رسول جاكونا صلاة عدائق ورلن انصرف إليهم انا دردك موقفر بوشلن فقال ابن بولن لو تعلمون ما لكم عند الله تعالى لأحببتم أن تزدادوا فاقتا وحاجا هي اوشوك المانوش जरा एदे पागल बोलने शुने रखो तुम्हारा जदिता जी एल्ला पुरस्कार तैयार रेखे जरा कष्ट तरह दिन शिख् एलेम शिखे दुनिया जीवन कष्ट जरा जीवन जापन करतर दिन जे की नाम आ पुरस्कार आता जी तुम्हारा जानता बुझते परताे एर चाहते बसि पर क्षुधाई थका तुम्हारा पसंद करता আবি করিমা আল বলেন। আমি রসুরামকে বলতে শুনেছি তিনি বললেন পেটের চেয়ে বেশি খারাপ কোনো পাত্র পূর্ণ করে নেই আদম উকুল ইকিম নসুলবাহু বলছেন আদম সন্তানের জন্য এতটুকুই খাওয়াই যথেষ্ট जतटुकु खेले तरह मेरुदंड सोजा जतटुकु खेले मेरुदंड सोजा खावर मानी से निकृष्ट जिनिप्ण करलान बर चेक तुम टू बच्छा है एक तृती खाव रखो सारे पान करो भाग निश्वास रेखे दौ केट भरे खावर एट बोलता भद्र कह नंगल जनक क्ज निकट निकृष्ट कख्य कर وان ابي امامه اياس بن طالب الانصاري الحارث رضي الله قال ذكر اصحاب رسول الله صلى الله الدنيا ابو امامه اياس بن طالب الانصاري رضي الله ذكر اصحاب رسول الله صلى الله عليه الدنيا ابو امامه اياس بن طالب الانصاري الله تني বলেন الله رسول صلى الله ওনার কাছে দুনিয়া সম্পর্কে আলোচনা করলেন দুনিয়া কি দুনিয়ার বাস্তবতা কি কেমন কি হবে এই বিষয়ে ওনাকে আলোচনা করেছেন ফকুর তো আল্লাহ রসুর বললেন আল্লাউন আলাহ তোমরা কি শোনো না তোমরা কি শোন না নিশ্চয় সাদাশিদে জীবনযাপন করা এটা ইমানের অংশ सदाशीदे जीवन जापन करा इमान अंश अब अब्दुल्ला जाबर बीन आब्दुल्ला रब्ला रसुल्लम प्रेरण कर जेहर मठे और उबायदा बीन जारे क्यों पाठल जाना कड़ाई दे काफेला के पे बसी तक पाकड़ाओ करी বলছেন দৈনন্দিন একটা করে খেজুর দিত আমাদের খাওয়ার জন্য ফাকিলা কাই ফা তুমা ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে তো এক খেজুর দিয়ে আপনারা কি করতেন কুসু হা কামায়ু সাবি আমরা তাকে চুসতাম যেরকম বাচ্চারা চষে আমরা ওই খেজুরটি নিয়ে চুষে চুষে এভাবে আমরা জীবনযাপন করতাম একটি এক রাত একদিনের জন্য যথেষ্ট হয়ে যেত অকুন্না নজরিবী আসুইনা আল খাবাত এরপরে আমাদের লাঠি দ্বারা আমরা কিছু গাছের পাতা আমরা ফেলাতাম সম্মান আবুল্লুহু বিল মা ইফানুহ এবং সেটাকে আমরা পানিতে ভিজে রেখে নরম করে সে পাতাটা আমরা খেতাম কাল বলছেন আলা সাহের বাহার আমরা সমুদ্রের পাশ্বে হেটে যাচ্ছিলাম সমুদ্রের পারে আমাদের জন্য জেগে উঠলো বড় টিলার মতো একটি বড় মাছ আমাদের সামনে জেগে উঠলো বলছেন আমরা যখন তার কাছে গেলাম তো দেখলাম সেটা হলো তিমি মাছ যেহেতু আল্লাহ রাস্তায় আছি ফকুলু এবং আমরা বাধ্য হয়েছি খাওয়ার জন্য আমাদের খাওয়ার কিছু নাই বিধাই এই মাছ থেকে খাওয়া শুরু করো আলহ সাহার বলছে এই মাছ থেকে আমরা এক মাস খেলাম অনাহানু সালাত আর আমরা তিনশো জন লোক ছিলাম কত ছিলাম তিনশো লোক ছিলাম হাত্তা সামিনা এমনকি আমরা তিনশো জন প্রত্যেকে খেয়ে আমরা মোটা হয়ে গেলাম বলছেন ওলা কত রা নিফমিনে আর আমরা তার চোখের গর্থ থেকে সেই চর্বি বের করে সেখান থেকে তেল বের করে আমাদের মটকাটাকে ভরিয়ে রাখতাম তেল দিয়ে এবং তার যে গোস্ত ছিল সেই গোস্তটা আমরা ওই बलदे गोस्तर मत मोटामोटा काटतम एट्ना खातम आबूबा तरजन व्यक्ति के चोखे गर्तर बसिए चोर एक गर्त तेर व्यक्ति के बसिए दिल तर हाड्डी खाड़ा एक पिछले चालिए देा हलो तो उटर संगे से हाड्डीटार्च हलो ना एत बड़ माछ तीन ए भाव मदिन जो आगमन कर लम्लाह रसीद साल को बल्बे घटना পথে এরকম একটি মাছ পেয়েছিলাম যেটাকে আমরা খেয়েছি তো আল্লাহ নবী বললেন হু আরিজকুন লাকুম সেটা আল্লাহর পক্ষ থেকে রিজিক ছিল যে রিজিকটা আল্লাহ তোমাদেরকে দিয়েছে তো তারা জিজ্ঞেস করেছে আমরা যে খেয়েছি এটা হালাল হয়েছে কিনা তো তিনি বললেন ফাহুম ফু তেমুনা তোমাদের কাছে যদি কোনো গোস্ত থাকে তাহলে আমাকে দাও তার মানে কি যাই সমস্যা নেই বলছে ফারসল্লাহ রসুল হু ফাহু বলছে আমাদের কাছে কিছু যে নিয়ে আসছিলাম সেখান থেকে আমরা ওনাকে দিলাম উনি খেলেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী কষ্টের জীবনযাপন করলে কি ফজিলত এ বিষয়ে আমরা জানতে পারলাম এবং মানুষ না খেয়ে কোনোদিন মরে না আর এরকম বিপদ হলে আল্লাহ তালা কখনও তার জন্য এভাবে খাওয়ার ব্যবস্থাও করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার জীবন দুনিয়ার হাকিকত বুঝা এবং আখিরাতের জন্য প্রস্তুতিমূলক আমল করা যেন আল্লাহ তৌফিক দান করেন ও আখির উদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি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 तुम्हे मृत जीवे मंस और शुआर अवैध बिड़ी तमक जर्दारिगारेट गुड़ हराम खाद्य